আনাজ সাজিল্লাউ তালান্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি সালাতে তন্দ্রাবস্থায় হয়ে পড়ে তবে সে যেন ততক্ষণ ঘুমিয়ে নেয় যতক্ষণ না সে কী পড়ছে তা অনুধাবন করতে সক্ষম হয়